একটু জোরে বলুন এছাড়া আমার দক্ষিণ আমার কয়েকটা জায়গা এরকম মনে দিচ্ছে কিছু নাটক আছে যেটা শুধু কানে শুনে কিন্তু এটার বিষয়ের দিকটা এত বেশি যে চোখের সামনে দেখলে ইম্প্যাক্টটা আরো বেশি যেমন ডাবলি বলছি যে একটা কথা পঞ্চগুলো দেহ তৈরি এবার খাচ্ছে পঞ্চগড় মাছ ধুতে খাওয়া এই যে একটা কথা যে দুটোর কমের মানে হচ্ছে এরকম একাধিক জায়গায় আছে এই এই একটা জায়গায় লিড করতে কিন্তু নাটকে এখানে কতটা করবেন সেটা আপনি যে হুকা আর হুয়াকে সেখানে আপনি দেখিয়েছেন না যে ছোট যে বাচ্চা যে আত্মজনকে রক্ষা করাটাও আর একটা প্রযুক্তি দুটো শেয়ালকে রাখা হয়েছে বলে দুটো আলাদা করে দুটি প্রবৃত্তির দ্বারা একটা বেশি যে বৃদ্ধ সে বেশি চালা সে যখন যখন তাকে বলেছে যে আত্মজনের কথা যখন বলেছে যে ও আমাদের ভাই তা প্রবৃত্তি তো মানুষের ক্ষুধাও একটা আর আত্মজনকে রক্ষা করা জাতিকে রক্ষা করা সেটাও একটা ওই ও যদি আমাদের ভাই হয় তাহলে আমরা খাবো এবং খিদের জন্য খাবে কেমন তাদের কষ্টটা অনেক কোথায় জেনি তাদের খিদে খাবার একটা মরা তারা খাবে সেটা নিয়ে আছে সেটা না. আমি সে কথাই বলছিলাম আর ওখানে গেলে সেটা একটু সেটা আমাকে মানে সেটা তো আমরা খুব খালিটা আমি কোন আমি বলছি না চলছে <laughs> <of all. laughs> <laughs> <laughs> <laughs> একটা জিনিস হচ্ছে না একটা ব্যবহার থাকে এখন এরা কি করেছিলেন চন্দ্রবাবু এইখানে সেই সুচিত মানবগুলো প্রত্যেকটা জায়গায় আছে। อ่า সেটা আমরা বুঝুক thinking করার কোন কথা বলতে পারি। এই ধরনের পড়ায় হয় না। কারণ তিনজন কি করতে পারে? সেটা হতে পারে যে রিয়লাইজেশন। রিয়লাইজেশন তা চেঞ্জ করে দিল। ওয়ান টাইর পাওয়ারটাকে বদলে দিল শুরু মে চিজে জিত রেস্টে যেন মানে ধরুন গোড়া চল্লিশ পালিশ তারপর মনে হলো থেমে গে ওই জিনিসটা ওখান পর্যন্ত পৌঁছে গিয়ে গেলো তারপর কিছু আর এগুচ্ছে না সেটা আমার মনে হয় থেমে গেল গোড়াকে যত ইন্টারেস্টিং ভালো লাগলো করে দেশে আপনার কিরম লাগলো আমার মনে হচ্ছে মনোজ দ্বার এই নাটকটা একটা মানে ভালো কমেডি সুন্দর আজ যেটা সত্যি একটু আমরা অনগর তার সহযোগ আমরা পাবো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ আজ একটা নাটক সেটা আবার একদিন আমরা আবার শুনবো সে না করতে